سورة قاف أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف قاف والقرآن المجيد مهم النتو قرآن الرشفوت بل عجبو برون تارا اتبشتو خير چجئ ان جاءهم منذر منهم তাদের প্রতি তাদেরই মধ্যে একজন ভয় প্রদর্শনকারী এসেছেন তুরান এবং মাটি হয়ে যাব। তখন কি পুনরায় জীবিত হবিকা রাজ এটা সুদূর করা হতো সুরক্ষিত আছে বরং তারা সত্যকে অবিশ্বাস করে যখন তা তাদের নিকট পৌঁছে তারা এক কি তাদের উপরে আসমানকে দেখেনা যে আমি তাকে রূপে নির্মাণ করেছি এবং তাকে সজ্জিত করেছি कार सदृश वस्तु समूह ज्ञान प्रदर्शन ও উপদেশ গ্রহণের উপকরণ প্রত্যেক মনোনিবেশকারী বর্ষণ করেছি অতঃপর আমি তা দ্বারা উৎপন্ন করেছি হাব্বাল হাসি ও কৃষিজাত শস্য सजीव कर मृत जमीन के এরূপেই মৃতদের জমিন হতে বের হতে হবে অধিবাসীগণ ওয়া এবং আদির এবং লোত সম্প্রদায় ওয়া اصحابুল আইকাহতি এবং আইকা বাসীগণ ওয়া কওমুতুব্বাইন এবং তুব্বা তুব্বা বাসীগণ কুল্লুন কাযযাবার রাসূলা প্রত্যেকই নিজ নিজ রাসূলগণকে অবিশ্বাস করেছিল ফাহাক্কা ওয়াইদ সুতরাং আমার প্রতিশ্রুতি কি আমি মানুষকে সৃষ্টি করেছি আর আমি অবগত আছি মা তার অন্তরে যে কল্পনার উদয় হয় তা অপেক্ষা অধিকত ইয়ালাক যখন গ্রহণ করতে থাকে আলমুতালাকানি গ্রহণকারী ফেরেস্তা দয় আনিলাম সিমারিদ যারা ডানে ও বামে উপবিষ্ট আছে সে কোন বাক্য মুখ হতে বের করা মাত্র এসে পৌঁছেছে মৃত্যু কষ্ট বিল হাকি প্রকৃতপক্ষে জালিকা এটা সেই বস্তু মা কুন্ত যা হতে তুমি এরিয়ে চলতে আর একজন সাক্ষী কুতা তুমি ছিল উদাসীন এ দিবস সম্বন্ধে ফাশনা সুতরাং এখন আমি সরিয়ে ফেলেছি আঙ্কা তোমা যা আমার নিকট প্রস্তুত রয়েছে আলকিয়া এরু প্রত্যেক ব্যক্তিকে নিক্ষেপ কর ফি জাহান্নামা দোজকে কুল্লা কফ আদিদ যারা কাফের হটকারী ছিল যে আল্লাহর সাথে অন্য উপাস্তালু সুতরাং ব্যক্তিকে নিক্ষেপ করো কঠোর আজাবে তার সঙ্গী শয়তান বলবে রব্বানা হে আমার প্রতিপালক মা আতহু আমি তাকে আমার সম্মুখে বিতর্ক করোনা ইলাইকুম আমি তো পূর্বেই তোমাদের নিকট প্রেরণ করেছিলাম আজাবের প্রতিশ্রুতি আমার যেদিন আমি বলবো লিজাহান তুমি কি পরিপূর্ণ হয়েছ কথা কৌলু এবং সে বলবে হালমিন মজিদ আরো কিছু আছে কি আর নিকটে আনা হবে না যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হতো যে লিকুল্লিয়া বিন হাফিফ তা প্রত্যেক এমন ব্যক্তির জন্য রয়েছে যে আল্লাহর প্রতি আকৃষ্ট এবং ইবাদতে পাবন্ধ থাকে উপস্থিত হবে তোমরা নিরাপদে এ জান্নাতে প্রবেশ করো এদিন হচ্ছে সর্বদা অবস্থানের লাহুম সমস্ত প্রাপ্ত হবে মায় তারা জান্নাতে যা তাহম এদের পূর্বে যারা এদের চেয়ে শক্তিতে অধিকতর ছিল এবং নগর সমূহে ঘুরে বেড়াতো হাল মাহিস কোথাও তারা পলায়নের স্থান পায়নি সে মনোনিবেশ সহকারে কর্ণপাত করে আর আমি সৃষ্টি করেছি আসমান সমূহ ও জমিনকে আমাকে স্পর্শ করেনি ফসব অতএব আপনি ধৈর্য ধরুন তাদের উক্তিতে অসাবিকা আর নিজ প্রতিপালকের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করতে থাকুন কবলাল গুরুবি এবং তা অস্তমিত যাওয়ার পূর্বে ওয়ামিনাল্লাইলি আর রাত্রিকালেও ফেহ তার পবিত্রতা বর্ণনা করুন আদবা সুদ আর ফরোজ নামাজের পরেও সকলে শ্রবণ করবে বিল হাক্তি নিশ্চিত রূপে এটা হবে বহির্গত হওয়ার দিন আমি জীবন দান করি অনুমিত এবং আমি মৃত্যু ঘটিয়ে থাকি যেদিন জমিন বিদীর্ণ হয়ে যাবে আনহ তাদের মৃতদের উপর হতে শির আন যখন তারা ময়দানের দিকে দৌড়াতে থাকবে এটা আমার পক্ষে এক সহজ একত্রিকরণ আর আপনি তাদের উপর বল প্রয়োগকারী ননাক অত আপনি সেই লোকদেরকে নসিহত করতে থাকুন বিল কুরআনি কুরআনের মাধ্যমে যারা আমার সতর্ক বাণীকে ভয় করে চলে